লোনাসাগর অনেক কাল আগে একটা গ্রামে দুই ভাই থাকত বড় ভাই খুব বড় লোক ছিল কিন্তু ছোট ভাই ছিল খুব গরিব এক ভাই সব উৎসব আনন্দে প্রচুর খরচ করত আর অন্য ভাইয়ের কাছে কিছুই ছিল না ছিল ঘরে খাবার না ছিল পরনের পোশাক ছোট ভাইয়ের পরিবারকে প্রায় না খেয়ে দিন কাটাতে হতো তার কাছে কোনো পয়সা ছিল না একদিন তুমি সব সময় আমার কাছে টাকা চাইতে আসো আমার কাছে একটা পয়সাও পাবে না দূর থেকে। দাদার কথায় খুব দুঃখ পেয়ে ছোট ভাই সেখান থেকে চলে গেল বাড়ি ফেরার পথে এক বৃদ্ধির সঙ্গে তার দেখা হলো সে এক বোঝা কাঠ মাথায় নিয়ে যাচ্ছিল তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন আমি জানি না কি করব আমার পরিবার না খেয়ে রয়েছে আর আমি ওদের খাবার দিতে পারছি না এত অসহায় লাগে নিজেকে আমি যে কি করব? সে কাঠের বোঝা বই নিয়ে বৃদ্ধের পেছন পেছন তার বাড়ির দিকে চললো অনেক ধন্যবাদ বাছা কাঠগুলো এখানে রাখো ঈশ্বর তোমার মঙ্গল করুন তোমার অবস্থা ফিরবে বৃদ্ধ তখন একটা মিষ্টি পাউরুটি তাকে দিয়ে বলল এই জিনিসটা নিয়ে তুমি তুমি তুমি জঙ্গলে যাও। যখন এগিয়ে যাবে ওখানে তিনটে খেজুর গাছ দেখবে ওই পেছনে একটা পাহাড় আছে খুব ভালো করে দেখলে একটা কুঁড়ে ঘর দেখতে পাবে ওই কুঁড়ে ঘরের ভেতরে ঢুকবে সেখানে তিনজন বামন থাকে ওদের মিষ্টি পাউরুটি খুব ভালো লাগে ওরা এই রুটিটা তোমার কাছ থেকে কিনতে চাইবে কিন্তু তার খুব ভালো করে দেখে বুঝলো লাইন দিয়ে তিনটি খেজুর গাছ আছে গাছের দিকে এগোতে পেছন দিকে একটা ছোট্ট কুড়ে ঘর দেখতে পেল সে কুড়ে ঘরে ঢুকতেই চিৎকার করে উঠল। তুমি তুমি কে আর কি করে আমি ও উঠলোই চোর তুমি এখানে কি চোরি করতে এসেছো। কি আমি চোর না আমি হলাম ঠিক তখনই বামনগুলো ওর হাতের মিষ্টি পাউরুটিটা দেখতে পেলো সঙ্গে সঙ্গে ওদের রাগ কমে গেল। পাথরের তৈরি দিতে হবে আমরা রাজি কিন্তু মনে রাখবে এটা কিন্তু সাধারণ জাতা নয় যেই জাতা ঘোরাবে তোমার মনের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে জালায় মাটিতে পড়ে আছে সে স্ত্রীকে বলল চটপট মেঝেতে একটা কাপড় বেছাতে তারপর সে দাঁতাটা তার উপর রেখে ঘোরাতে শুরু করলো জাতা ও জাতা। আমায় খাবার দাও জাতা ও জাতা খাবার দাও আমাকে জাতা থেকে খাবার লাগলো তারপর সে জাতাটা লাল কাপড় দিয়ে সেই জাতা কাজ করা বন্ধ করে দিল সে কাপড়টা সরাতেই আবার কাজ করা শুরু করলো জাতা ও জাতা আমাকে ভাত দাও জাতা ও জাতা আমাকে ভাত দাও অল্প সময়ের মধ্যেই জাতা প্রচুর ভাত তৈরি করে ফেললো সবাই পেট ভরে খেলো। রোজ ছোট ভাই সেই দাঁতাকে অনেক কিছু তৈরি করতে বলে ময়দা ডাল, সুজি কত কি তারপর সে সব কিছু নিয়ে বাজারে বিক্রি করতে যায় এইভাবে সে অনেক টাকা রোজগার করলো আর বিরাট বড় লোক হয়ে গেল নিজেদের জন্য বিরাট একটা বাড়িও তৈরি করলো সবার কাছে এখন নতুন নতুন কত জামা কাপড় সবাই খুব খুশি শুধু বড় ভাই তাকে এখন হিংসে করে এটা কি করে হতে পারে, কয়েক দিন আগেই তো টাকা ধার এখানে এলো। আর হঠাৎই এরকম বড় লোক হয়ে গেল কিছু তো একটা গন্ডগোল আছে বড় ভাই ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে লুকিয়ে রইল আসল কথাটা জানার জন্যে সত্যিটা জানতে তার খুব বেশি সময় লাগল না পরের দিন সে জাতাটা চুরি করে পরিবার নিয়ে একটু দূরে এক দ্বীপে গিয়ে উঠল পথে যেতে যেতে সে জাতাটা একবার পরীক্ষা করে দেখবে ভাবলো আমাকে নুন দাও ও জাতা আমাকে সঙ্গে সঙ্গে জাতা নুন তৈরি করতে শুরু করল কিন্তু এখন বড় ভাই জানত না যে কি করে জাতাটা থামাতে হয় দাঁতার নুন তৈরি করেই চলল ওজন বেড়ে গেল যে সবাইকে নিয়ে নৌকু ডুবে গেল। যদি সে তার ছোট ভাইকে দেখে হিংসে না করত তাহলে বড় ভাই তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারত তাই অন্যকে দেখে হিংসে করতে নেই নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকতে হয় খুব বেশি লোভ করলে এই ফল হয় বন্ধুদের সঙ্গে নিজের তুলনা করে বাবা মায়ের কাছে খেলনা চাও না তো বা তোমার থেকে ভালো খেলনা আছে বলে বন্ধুর সঙ্গে ঝগড়া করো না তো বড় ভাই ঠিক তাই করেছিল আর দেখলাম তার কি হলো এবার বলতো তোমরা কি কখনো কাউকে হিংসে করবে কখনো না আমরা কোনোদিন আর এই ভুল করবো না কখনো না আমরা কোনোদিন এই ভুল করব না